আলহামদুলিল্লাহ আল্লাহাম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করছিলাম আল্লাহ নৈকট্য লাভের উপায় এই বিষয়ের উপরে আল্লাহর নৈকট লাভের উপায় অর্জন করতে হলে আমাদের যে গুণ এবং বৈশিষ্ট্য অর্জন করতে হবে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ইমান আল্লাহর প্রতি এবং বাকি আরও যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলোর প্রতি আমাদের ইমান আনতে হবে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে আল্লাহ সুহানাহ তালার প্রতি ইমান আমাদের আনা কম্পালসারি এবং অজীব তার পাশাপাশি বাকি যে বিষয়গুলোর প্রতি আমাদের ইমান আনতে হবে সেই ব্যাপারে একটু ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের প্রয়োজন রয়েছে আমন্ত আল্লাহর প্রতি ইমান আনাহী এবং তার যে ফেরেস্তারা রয়েছে তাদের প্রতি আমাদের ইমান আনতে হবে ফেরেস্তা আল্লাহ সুবাহর এমনই সৃষ্টি যে আমরা এই পৃথিবীতে তাদের সম্পর্কে আমাদের ইমান আছে বা ইমান রাখতে হবে কিন্তু তাদের যে কৃষ্টি কালচার তাদের যে চলাফেরা তাদের যে দায়িত্ব আল্লাহ সুবাহ দিয়েছেন এবং তারা সবসময় आल्ला सुबहाना हुआ तलार जो दायित पालने नियोजित आज विश्वास करते ही क्योंकि करम तरह चलाफे एम्र आल्लाहना तालाई भलो जान क्या मुस्लिम हिसाब से अवश्य विश्वास करते हैं जो आल्लाहबहाना हुआ तला मानुषर देखार जन को मानुष्ट को पथे चलाफे कर देखाशनार्जन फिर नियोजित आकाइल अल्हा इ्लम इसराफी अल्लामाम জিবরিল আলে ইসলাম এদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট বা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আমাদের যে দুই কাঁধে যে ফ্রেস্তা রয়েছে কিরামান কাতিবিন এদের দায়িত্ব বা এদের ডিউটি হচ্ছে আমরা যদি ভালো কাজ করি আমালে সলেহ করি তাহলে আমাদের ডান দিকের যে ফ্রেস্তা সেই লিপিবদ্ধ করে আবার আমরা যখন কোনো খারাপ কাজ করি আমাদের বাম দিকের যে ফ্রেস্তা আছে সেই খারাপ কাজটা লিপিবদ্ধ করে এবং সেটা তখন আমাদের সেই ডে অফ জাজমেন্টে হাসলের ময়দানে সেই খারাপ কাজের হিসাব পরিণতি আমাদের দিয়ে দেওয়া হবে তাহলে আমাদের একজন মমিনের একজন ইমানদারের যদি এটা বিশ্বাস থাকে আমরা যে কাজকর্মগুলো করছি সেটা লিপিবদ্ধ হয়েছে আমার সাথে আল্লাহ সুহানা ফ্রেস্তা নির্ধারিত করে রেখেছেন কিরামান কাতিমিন তাহলে আমাদের ব্রেনে আমাদের মস্তিষ্ক সবসময় একটা প্রিভেন্ট বা বাধা সৃষ্টি করবে যে আমার সাথে সবসময় আল্লাহর সৃষ্টি যে একটা ফ্রেস্তা সেই ফ্রেস্তারা রয়েছেন এবং এই সমস্ত আমরা দেখতে পাই না কিন্তু আল্লাহর যে ক্ষমতা আল্লাহর যে অস্তিত্ব আমরা প্রতিটা পদক্ষেপ আমরা অনুভব করতে পারি ঠিক ওই রকমই আমরা ফ্রেস্তাদেরকেও দেখতে না কিন্তু তারা যে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের ঝড় বৃষ্টি হাওয়া ভূমিকম্প এবং পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে তার জন্য যে ফ্রেস্তা নিয়োগ করা আছে নিয়োগ রয়েছে তাহলে এই সমস্ত ব্যাপারগুলো আমাদের অবশ্যই ইমান রাখতে হবে এবং তখনই আমরা এই বিষয়গুলোর প্রতি ইমান রাখলে আমাদের ইমান অটোমেটিক্যালি ইনক্রিজ হবে বেড়ে যাবে তাহলে দ্বিতীয় যেটা বিষয় অমালায় ক্যাথিহী ফ্রেস্তাদের প্রতি ই আনা সেটা অবশ্যই আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে মেনে নিতে হবে অন্তর থেকে স্বীকার করে নিতে হবে তারপরে বলা হচ্ছে ওয়াকুতুবিহি আল্লাহ সুহান যে সমস্ত কিতাব ঐশী গ্রন্থ নাজিল করেছেন এই পৃথিবীতে আদম আলি ইসলাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সমস্ত ঐশী গ্রন্থ তবে চারটা ঐশী গ্রন্থের কথা কোরআন মসজিদে আলোচনা করা হয়েছে কোরআন মসজিদের নাম উল্লেখ করা হয়েছে তৌরাত যেটা মুসা আলি সাল্লাহসালামের প্রতি নাজিল করা হয়েছিল জবুর দাউদ আলি সাল্লাসালামের প্রতি অবতীর্ণ করা হয়েছিল ইনজিল হেজ ঈসা আলহ সাল্লাতামের প্রতি অবতীর্ণ করা হয়েছিল এবং লাস্ট লাস্ট পবিত্র আল আমাদের ফাইনাল প্রফেট আলহামের উপরে অবতীর্ণ করা হয়েছে তাহলে এই যে ঐশী গ্রন্থগুলো এই ঐশী গ্রন্থগুলোর প্রতিও আমাদের অবশ্যই ইমান এবং বিশ্বাস স্থাপন করতে হবে তবেই আমরা ইমানদার প্রকৃত মোমেন বা ইমানদারের পরিচয় দিতে পারব তবে আমাদের আগের যে ধর্মীয় গ্রন্থগুলো আছে সেই সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো সেই সময়ের জন্যই সীমিত বা নির্ধারিত ছিল আমাদের পবিত্র কোরআন শরীফ এমনই একটা গ্রন্থ যে সারা পৃথিবীর মধ্যে কেয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষের জন্য এটাই হচ্ছে বিধান এটাই হচ্ছে আমাদের জন্য সিলেবাস বা নিয়মকানুন বলে দেওয়া আছে এবং এটা যে শেষ গ্রন্থ সেটা আমরা কোরআন মসজিদের যদি সুরা আহজাব তেত্রিশ নম্বর সুরার পড়ি চল্লিশ নম্বর আয়তে সেখানে বলা হচ্ছে মা কান মোহাম্মদ আবাহিমালিক রসুল্লাহ ও খাতাম সালাম তোমাদের মধ্যে থেকে কারো পিতা নন তিনি সর্বশেষ নবী তাহলে এই আয় আমরা দুটো ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারি সেখানে বলা হচ্ছে খাতামুন নবীন তিনি হচ্ছেন সিল অব দ্য প্রফেট নবীদের শেষ তারপরে কোনো নবী আসবে না এবার যখনই কোনো ঐশী গ্রন্থ নাজিল হয় তার জন্য নবী আসাটা কম্পালসারি সুতরাং আমাদের নবী সাহেব যে লাস্ট প্রফিট শেষ নবী তারপরে যেহেতু কোনো নবী আসবে না সুতরাং তারপরে আর কোন ঐশী গ্রন্থ আসারও কোনো প্রশ্নই ওঠে না সুতরাং আল্লাহ আমাদের জন্য যে সুহানী গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন সারা পৃথিবীর মানুষের কাছে সবচাইতে বড় নিয়ামত এরকম করে যে সমস্ত ঐশী গ্রন্থগুলো আছে এই ঐশী গ্রন্থের উপরে আল্লাহ কিতাবের উপরে আমাদেরকে ইমান বা বিশ্বাস স্থাপন করতে হবে তারপরে বলা হচ্ছে ও আর তার রসুলের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের প্রত্যেককেই এই রসুলের প্রতি ইমান বা বিশ্বাস স্থাপন করতে হবে ঈসা আলী সালাত একজন নবী এবং রসুল ছিলেন তার প্রতি নাজিল ছিল ঈসা আলী ইসলাম খোদা ছিলেন না তিনি ছিলেন একজন রসুল সুতরাং প্রত্যেকটা মুসলমানের উচিত ঈসা আলহিসু আসলামকে নবী হিসেবে ইমান আনা নবী হিসেবে বিশ্বাস করা এরকম করে সমস্ত নবী এবং রসুলের প্রতি আমাদের ইমান বা বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের যে ভাগ্য আমাদের যে তকদির সেই তকদিরের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে প্রত্যেকটা মুসলিমদেরকে অর্থাৎ আল্লাহ সুহান আমার যে তকদির বা ভাগ্যে কি আছে ভবিষ্যতে বা ফিউচারে সেটা আল্লাহ শুভারণা হওয়া তালাই একমাত্র জানেন সেটা কোনো মানুষ আগে থেকে বলে দিতে পারে না তার ভাগ্যে কি আছে কিন্তু এটা আমাকে ইমান রাখতে হবে যে যা কিছু বা দুঃখের ঘটনা হোক কোনো বিপদ আমার লাইফে যদি ঘটে কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা যদি আমার লাইফে ঘটে তাহলে সেই সমস্ত ঘটনাগুলো আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে এবং সেটা আমার ভাগ্যে লিপিবদ্ধ আছে ভাগ্যে লেখা আছে এই সমস্ত বিষয়গুলোর প্রতি আমাদের পূর্ণাঙ্গ ইমান থাকে এবং পূর্ণাঙ্গ ইমান থাকলে তবে আমরা আল্লাহ সুবাহার নৈকট্য লাভ করতে পারব পরিত্রাণ পেতে পারবো সুপ্রিয় দর্শক মন্ডলী এটা সেই সমস্ত নৈকট্য লাভের জন্য ফার্স্ট যে সুরাল আসারের ভিত্তিতে প্রতি যে আল্লাহ সেই সুরা যে উপায় সেটা হচ্ছে আমালে সালে আমল সহাতকেন্ড যে বৈশিষ্ট্য বা গুণ সেটা হচ্ছে ভালো কাজ এবং এই ভালো কাজের যে রেজাল্ট সেটা আল্লাহ কোরআন মজিদের মধ্যে অনেক জায়গায় বর্ণনা করেছেন ইন আমান ওয়াম বলে অনেক বর্ণনা আমাদের কোরআন শরীপে বর্ণনা করা হয়েছে তাহলে ভালো কাজ যারা করবে তারাই সেই সমস্ত ক্ষতি থেকে পরিত্রাণ পাবে বা ক্ষতি থেকে বেঁচে যেতে পারবে তাহলে সেইটাই উত্তম বা ভালো কাজ যেটা আমাদের কোরআন এবং হাদিস যে কাজটাকে পারমিশন দেয় বা অনুমতি দেয় তাহলে সেই কাজটাই আমরা ভালো কাজ হিসেবে গ্রহণ করতে পারি তার উল্টো যদি আমরা বলি মন্দ কাজ বা খারাপ কাজ সেটাই যে কাজটা আমাদের কোরআন এবং হাদিসে নিষেধ করা হয়েছে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করেছেন যে কাজটা করতে রসুল্লাহ সময় আমাদের সালেহাত অর্থাৎ ভালো কাজ করার জন্য মানুষকে উপদেশ দিতে বলেছেন এবং নিজেরাও ভালো কাজ করার জন্য একে অপরকে উদ্বুদ্ধ হওয়ার জন্য পরামর্শ দেওয়ার কথা বলেছেন আল্লাহ সুফহানা তালা কোরআন মজিদের সুরা আলিমরান 110 तुमर पृथिवीर मध्य सर्वोत्तम जति सर्वश्रेष्ठ उम्मत सुप्रिय दर्शक मंडल निर्धारित विषय ने आलोचना करब तब छोटे असलम और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 कुरान के भालो भावे की की ज्ञान रखा जरूरी जानते होले देखुन कुरान ओ इसलामी आदर्श प्रति रविवार रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल सार्लाशेटी बांगल দাজ্জালের কপালের উপরে কাপা থাকবে মানে দার্জাল কাছে নেশাদার দ্রব্য পান করবে বিদ্যায় উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে शेखुर आलमत प्रति रविवार रत साढ़ दस टाय पुन समचारकाल नशे टा सकल समस्या समाधान एक देख ইসলামী প্রশিক্ষণ প্রতি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম আল্লাহর নৈকট্য লাভের উপায় এই বিষয়ের উপরে আমাদের যে গুণ বা বৈশিষ্ট্য সুরাল আসারের ভিত্তিতে প্রথম যেটা গুণ বা বৈশিষ্ট্য ইমান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 खराब क्या अल्लाह अल्लाह रसुल करते रसुल्लाह सल्लासलम सब समय सालिहत अर्थात भलो क्या कराओ भलो क्या कर তোমরাই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম জাতি সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ সুবাহ জাতি যখন কোন কম আমাদের সৌভাগ্য এবার এক্সট্রা উপাধি বা লাকাব টাইটেল দেওয়ার পরে পরে আমাদের এক্সট্রা একটা দায়িত্ব এক্সট্রা একটা রেসপনসিবিলিটি সেটাও সেই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বর্ণনা করছেন তার আগে আমি আপনাদের সামনে একটা এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে এই যে রেসপন্সিবিলিটি এই যে দায়িত্ব আমাদের উপাধি দেওয়ার জন্য সেটা একটা উদাহরণ দিলে বুঝতে আমরা পারব যে একটা স্কুল এবং কলেজে স্কুলের যেমন প্রধান শিক্ষক থাকেন হেডমাস্টার মশাই থাকেন আবার কলেজে যেমন প্রিন্সিপাল থাকেন আমরা খেলার দিকেও যদি দেখি যে একটা টিমে যেমন ক্যাপ্টেন বা অধিনায়ক থাকে তাহলে ক্যাপ্টেন বা অধিনায়কের এক্সট্রা সম্মান থাকে যেমন তার এক্সট্রা সম্মান থাকে ঠিক এক্সট্রা একটা রেসপন্সিবিলিটি নিতে হয়। সে যদি তাহলে তার সম্মানটা বেড়ে যায়। আবার যদি সেই ম্যাচ পরপর হেরে যায় তাহলে তার দায় সমস্ত কিছু ক্যাপ্টেনের ওপরে পড়ে একজন প্রিন্সিপাল বা স্কুলের হেডমাস্টার মশায় তার যেমন সম্মান বেশি এবার হেডমাস্টার বা প্রিন্সিপাল হওয়ার জন্য তাকে এক্সট্রা কিছু দায়িত্ব পালন করতে হয় এবার স্কুল কলেজের যদি কোনো অঘটন ঘটে স্কুল কলেজের কোনো রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তার পরিণতি কিন্তু সেই হেডমাস্টার মশাইয়ের উপরেই পড়ে তাহলে একটা এক্সট্রা যখন উপাধি এক্সট্রা যখন টাইটেল দেওয়া হচ্ছে তার পাশাপাশি আমাদের একটা এক্সট্রা রেসপনসিবিলিটি নিতে হচ্ছে এক্সট্রা দায়িত্ব নিতে হচ্ছে সেই দায়িত্ব আল্লাহ সুবাহানা আমাদের সুরা আলিম রানের একশো দশ নম্বর আয়তে বলছেন যে তোমরা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জাতি এবার দায়িত্বের কথা বলা হচ্ছে মানুষকে ভালো কাজের উপদেশ দেবে এবং মন্দ কাজ থেকে খারাপ কাজ থেকে বিরত রাখবে তুমিন আিল্লা এবং তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে তাহলে এখানে আবার সেই মুমিনের কথা আল্লাহর প্রতি ইমানের কথা আবার আল্লাহ এখানে নিয়ে তালে এই যে একটা এক্সট্রা রেসপনসিবিলিটি বা এক্সট্রা একটা দায়িত্ব আল্লাহ সুবাহ আমাদের দিয়েছেন এবং বলছেন যে তোমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে যেহেতু টাইটেল বা উপি দেয়া হলো সুতরাং তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষদেরকে ভালো পথে ডাকা কোরআন এবং হাদিসের পথে ডাকা ভালো কাজ করার উপদেশ দেওয়া এবং পাশাপাশি মন্দ কাজ থেকে বিরত রাখা মন্দ কাজ থেকে নিষেধ করা তাহলে এই যে আমালে সহলে এবং এটাও যে একটা বিশাল মহৎ একটা গুণ आल्लार नैकट्य लाभ की मानुष के खबर खराब क्या कि भलो क्या से जान प्रयोजन बुझबे भलो क्ज कोजा खराब क्या हालाल हराम ये जो ना जानी भलो खराब তাহলে আমরা মানুষকে কি করেই বা বলবো যে এই কাজটা আপনি করেন না এই কাজটা আপনি করুন কেউ যদি সুদের ব্যবসা করে তাহলে আমি যদি সুদ সম্পর্কে জানি কোরআন মাজিদে বলা হচ্ছে যে সুদ সম্পূর্ণরূপে হারাম করে দেওয়া হয়েছে সুরা বাঁকড়া দু নম্বর সুরার দুশো থেকে দুশো নম্বর আয়াত পর্যন্ত যে আয়াতগুলো আছে তারপরে সুরা আলিমরান 3 নম্বর সুরার একশো নম্বর আয়াত এবং সুরা নিশা চার নম্বর সুরার একশো এবং একশো এই আয়াতগুলোতে ইন্টারেস্ট বা সুদের ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে এবার যদি কেউ সুদের ব্যবসা করে আমি যদি এবং মেসেজ বার্তা জানি যে কত বড় এটা জঘন্য অপরাধ বা কাজ তাহলে তবেই আমরা মানুষকে এটা থেকে বিরত করতে পারব পাশাপাশি যে আমালে সলে বা ভালো কাজগুলো আছে মানুষকে সত্যের উপদেশ দেওয়া মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান করা তাহলে এগুলো জানার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোরআন মসজিদ আমাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে আমাদের কোরআন মাজিদের সাথে যদি আমাদের সম্পর্ক গড়ে ওঠে কোরআন মসজিদের কাছাকাছি যদি আমরা আসি তাহলে এর মধ্যে এমন একটা চুম্বক ম্যাগনেট দেওয়া আছে যে মানুষকে সবসময় এই কোরআন মসজিদ আকর্ষিত করে তবে শর্ত হচ্ছে আমরা কোরআন মসজিদকে যদি বুঝে পড়ার চেষ্টা করি কোরআন মসজিদকে জানার চেষ্টা করি তবেই কিন্তু আমাদের কোরআন সব সময় নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করে এবার কোরআন মাসিদের কাছাকাছি যত আমরা যেতে পারবো ততই আমাদের দ্বারা আমালে সলে বা ভালো কাজ হবে সুতরাং আমাদের এই কোরআন যে পড়া বা কোরআন যে স্টাডি করা এবং এই স্টাডি করলে আমালের সলের মধ্যে এটাও যে পড়ছে এবং এটাও আমাদের আল্লাহর নৈকট্য লাভের যে উপায় সুতরাং এই বিষয়টাও আমাদের বিস্তারিত আলোচনা অবশ্যই দরকার যে আমরা কোরআন মজিদ কি করে পড়ব আল্লাহ পৃথিবীর কাছে জ্বলন্ত নিদর্শন যে নিদর্শন মানুষ অন্ধকার পথ থেকে আলোকিত পথে আসতে পারে সুতরাং কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা ভালো কোনটা মন্দ সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে কোরআন শরীফের কাছে আসতে হবে কোরআন শরীফের সাথে আমাদের গভীর সম্পর্ক তৈরি করতে হবে আর গভীর সম্পর্ক তখনই হবে যখন আমরা কোরআন শরীফটা বুঝতে পারব। আল্লাহ কি বলতে চাইছেন আমাদের জন্য আল্লাহ কি বার্তা দিতে চাইছেন সেটা আমরা যদি বুঝতে পারি তবে আমাদের ইমানই স্প্রিট বাড়বে যেমন কোরআন মজিদ পড়ার যেমন সিস্টেম বা আদব কায়দা আছে আমরা দুনিয়াতে যে সমস্ত কাজকর্মগুলো করি কোন অফিস আদালতে বা স্কুল কলেজে আমরা যে কাজকর্মগুলো করি প্রত্যেকটা কাজের জন্য একটা নিয়ম শৃঙ্খলা বেঁধে দেওয়া হয় আমরা যে কোরআন মাজিদ আল্লাহ পাক রব আলমিন আমাদের দিয়েছেন কোরআন মাজিদ তেলাওয়াত করব বা পড়ব তারও কিছু গুণ বা বৈশিষ্ট্য ক্রাইটেরিয়া আমাদের জেনে রাখা অবশ্যই জরুরি বা জেনে রাখা অবশ্যই দরকার তাহলেই আমাদের ইমান বাড়বে এবং তখনই আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো কোরআন মাজিদেই কোরআন শরীফের পড়ার যে আদব কায়দা কোরআন শরীফ স্টাডি করার যে সিস্টেম বা পদ্ধতি আমরা কোরআন মাজিদ থেকেই পাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা কোরআন মাজিদের পিছনে বেশি সময় দিতে পারি না কোরআন মাজিদের জন্য আমরা সময় অতিবাহিত করি না সময় বের করি না বলে আমরা আমাদের যে ইমানি স্প্রিট বা ইমানি জাজবা সেটা দুর্বল হয়ে যায় আল্লাহ সুফহানা তালা কোরআন মাজিদের মধ্যে বলছেন এবং নবী সাহেব হাদিসের মধ্যে বলেছেন যে কোরআন শরীফ পড়ার জন্য কোনো শর্ত বা এটা করতে হবে কম্পালসারি এরকম কোনো শর্ত কোরআন শরীফ পড়ার জন্য নেই তবে হাদিসের মধ্যে আছে মানুষ পবিত্র অবস্থায় পবিত্র হয়ে কাভা শরীফের দিকে মুখ করে অজু করে যদি কোরআন শরীফ পড়ে তাহলে সেটা হচ্ছে সবচাইতে উত্তম কিন্তু অনেকেই এরকম বলে থাকে যে কোরআন শরীফ পড়লেই ওযু করা কম্পালসারি কিন্তু কোন সেই হাদিসে এরকম ঘটনা নেই যে অজু করা কম্পালসারি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যদি অজু করে আমরা কোরআন শরীফ পড়ি তাহলে সেটা উত্তম প্রিফারেবল কিন্তু সেটা কম্পালসারি নয় এবং পবিত্রতা অবস্থায় আমাদের কোরআন শরীফ পড়া এখানে আমাদের একটা ভুল ধারণা কোরআন শরীফের আয়াতকে নিয়ে আমরা মুসলিমরাও ভুল বুঝে থাকি যে কোরআন মজিদ একে ছশি এবং আশি এই আয়াতগুলোতে বলা হয়েছে লাইম সুহ মুহারুন তনজিল রবি আলমিন আল্লাহ সুবানাহ তালা বলছেন যে এটা সেই গ্রন্থ যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত ছাপান্ন নম্বর সুরার উনআশি নম্বর আয়তে পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করতে পারে না এই আয়টাকে নিয়ে আমরা একটু গুলিয়ে ফেলি আমাদের যে ধারণা আয়াতের পিছনে যেমন কারণ আছে ঠিক ওই রকমই লাই ইহারুন এই আয়াতটা যে নাজিল হয়েছিল এর পিছনে একটা কারণ আছে কাফির মুশরিকের দল নবী সাল্লাহ কাছে। এসে বলতো বা তারা বরাবলি করতো যে নবী সাহেব যে কথাগুলো বলে কোরআন মাজিদের নামে যে কথাগুলো বলে সেগুলো সে শয়তানের কাছ থেকে ধার করে নিয়ে আসে তখন আল্লাহ এই আয়াতটা নাজিল করে বললেন যে কোরআন মাজিদ লাউহে মাহফুজ এর সংরক্ষিত অবস্থায় আছে সুরা বুরুজ পঁচাশি নম্বর সুরার লাস্ট যে আয়াতটা আছে ২২ নম্বর আয়াত ফি মাহফুজ এই লৌহে মাহফুজ এ কোরআন শরীফ পুরো সংরক্ষিত অবস্থায় আছে এবং সেই লৌহে মাহফুজ থেকে সেই পর্যন্ত সে কোরআন শরীফে মাহফুজে পৌঁছাতে পারে না তাহলে সেই নাওহে মাহফুজের কোরআন শরীফের কথা বলা যে আমাদের সামনে বর্তমানে যে কোরআন শরীফ আমরা এই কিতাব আকারে পেয়েছি সেই কোরআন শরীফের কথা সেই লাইয়া মসহ মোতাহারুন সেই আয়তটা এই কোরআন শরীফের কথা বলা হয়নি সেখানে পবিত্র ফেরেস্তার ছাড়া কেউ সেখানে যেতে পারে না জিবিল আলহ ইসলাম সেখান থেকে আমাদের শেষ নবী পর্যন্ত এই কোরআন শরীফ পৌঁছে দেন সুতরাং এই আয়াতটার ভিত্তিতে যারা বলে যে অজু কলা কম্পালসারি সেটা আমরা এই আয়াতের নজুলের কারণ যদি পড়ি এবং পবিত্রতার ব্যাপারে সেটা আলাদা প্রসঙ্গে এই কোরআন মাসিদের আয়াত নাজিল হয়েছে তবে আমরা আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী এপিসোডে রবিল্লা আসসালাম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 देख इमी शरिया लक्ष्य उद्देश्यम संक्रांत आलोचना पर्दाय से आदर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इसलमी सरिया नीतिमाल आठ नम्बर खंड कि नम्बर लोक नबीजी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 एक भाग और थाथ 25 शांवन पुरस्कार उल्लेख कर नम्बर छः हाथी नम्बर तीन हजार एक सौ छह नबीजू सलाम